আবু হুরাইরা রদিলাহতআ আল্লাহতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন স্বামী উপস্থিত থাকবে তখন স্বামীর অনুমতি ব্যতীত মহিলার জন্য সম পালন বৈধ নয় এবং স্বামীর অনুমতি ব্যতীত অন্য কাউকে তার গৃহে প্রবেশ করতে দেবে না যদি কোনো স্ত্রী স্বামী নির্দেশ ব্যতীত তার সম্পদ থেকে খরচ করে তাহলে স্বামী তার অর্ধেক স্বভাব পাবে হাদিস্রী সিয়াম অধ্যায় জানাদ মুসা থেকে তিনি নিজ পিতা থেকে এবং তিনি আবু হুরাইরা রদিলাহত আল্লাহ থেকে বর্ণনা করেন